السلام শ্রুতা অন্য সময়ের মতো আমরা আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ফতোয়া আর কান ইসলামের আরেকটি পর্ব নিয়ে যে পর্ব থাকছে একটি প্রশ্ন যেটা শেখ মুহম্মুদিন সাল রাসিমিন রাহিমাহ উল্লার কাছে উপস্থাপন করা হয়েছে তার কাছে জিজ্ঞাসা করা হয়েছে যে আল্লাহ শাহহু যে উপরে রয়েছেন যে এই ব্যাপারে সালফে সালহিনের মত কি মাধাব কী সেটা জানতে চেয়েছেন এবং তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এমন ব্যক্তির কথার বিধান কি যে এমন কথা কি বলা সঠিক যে আল্লাহ হাজ শাহু তিনি সমস্ত যে দিক আছে ছয়টা দিক বিশ্বের দিক হচ্ছে ছয়টা এই ছয়টা দিক থেকে তিনি মুক্ত মানে কোনো দিকের সাথে তাকে হ্যাঁ সম্পৃক্ত করা যাবে না বরং তারা বলে থাকে যে আল্লাহ মমিনের অন্তরে অবস্থান করছেন এই কথার यथार्थता की अथवा एक कथा बला कि सठीक कि ना ये प्रश्न शेख मुहम्मद के तक उत्तर दिखान कि चमत्कार एक सहकार सुनते हैं कारण एक लम्बा उत्तर यह उत्तर मध्य बल हिंद मत हे जल्ला जैसानुर सत्ता सह सक बंदार ऊपर আল্লাহ তার সত্তা নিয়ে তিনি সকল বান্দার উপরই অবস্থান করছেন এবং এটা কোরআন দ্বারা প্রমাণিত এবং সেটা প্রমাণ করার আগে শেখ মুহদুল একটি সূত্র বলেছেন যে একজন মোমেনের চরিত্র হওয়া উচিত কোরআন হাদিসকে মেনে নেওয়া হম কোরআন হাদিস মেনে নেওয়ার পর তার এই চিন্তা না থাকা এটা কি আমার চিন্তা চিন্তাধারার সাথে মিলেছে নাকি মিলেনি এটা কি আমার নিজের যাদেরকে আমরা পছন্দ করি তারা এটা মানেন না কি মানেন না এরকম কোন কথার সুযোগ নেই এই সূত্রটাকে বোঝানোর জন্য শেখ মুহম্মদ বিন সাল ইম কয়েকটি আয়াত উপস্থাপন করছেন যে একজন মুসলমানের চরিত্র পাওয়া যে কোরআন হাদিস আসলে আর কোনো কিছুর দিকে তাকাবে না সে কোরআন হাদিসকে মানবে এই ব্যাপারে প্রথমে উনি বলেছেন সুরেনিসার উনষাট আয়াত হুম যেটি বলছেন আল্লাহ বলেন ইন ফায়খিতনা জাআতু ফি শাইইইন ফারদুহু ইলা আল্লাহি ওয়াল রাসূল ইনকুম তুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির জালিকা খায়রুন আহসানু তাউইল আল্লাহ জারছান বলেছেন হ্যাঁ যদি তোমরা কোনো বিষয় নিয়ে দ্বন্দ্বেিপ্ত হও তাহলে সেটাকে আল্লাহর দিকে এবং রাসূলের দিকে ফিরিয়ে এটা তোমাদের জন্য উত্তম হবে এবং তোমাদের পরিণতির দিক দিয়েও এটা ভালো হবে এটা হচ্ছে আল্লা জানুর হ্যাঁ কথার অর্থ আমরা বলেছি আরেকটা আল্লাহর কথা আল্লাহর বাণী যেটা সুরে সুর আর দশ নম্বর আয়াত সে আয়াতের মধ্যে আল্লাহ কি বলেন ওমাখাল্লাহ যে আল্লাহ বলছেন তোমরা যদি কোনো বিষয় নিয়ে দ্বন্দ্বে লিপ্ত হও তাহলে এটার ফ্যাসলা নিবে আল্লাহর কাছ থেকে আল্লা দিকে ফিরিয়ে দেওয়ার কথাও এই আয়তের মধ্যে ব্যক্ত করা হয়েছে আরেকটি তিনি উল্লেখ করেছেন সুরেন যে মোমিনদের কথা এমনই হওয়া উচিত যখন তাদেরকে আল্লাহ আল্লাহ রসুলের দিকে ডাকা হয় ফয়সলার জন্য তখন তাদের কথা কি হবে যে তারা বলবে তারা বলবে আমরা শুনেছি এবং আমরা মেনে নিয়েছি তাইলে মমিনের চরিত্র এমন হওয়া উচিত যে আল্লাহ আল্লাহ রসুলের ফয়সলা শুনলে বলবে কি শুনলাম মানলাম আর দ্বিতীয় কথা না আল্লাহ বলেন এই চরিত্র যদি কারোর মধ্যে থাকে তাইলে আল্লাহ ঘোষণা দিচ্ছেন উলাফলি হাইলে তারা সফল হবে কখনো ব্যর্থ হবে না হ্যাঁ তারা ব্যর্থতায় কখনো নিমজ্জিত হবে না বরং তারা সফলতায় সবসময় হ্যাঁ আপনার বিরাজমান থাকবে এটা হচ্ছে কথা আল্লাহ এরপরে যেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করে রসুলের আনুগত্য করে এবং আল্লাহকে ভয় করে এবং আল্লাহকে আপনার যথার্থ আল্লাহকে ভয় করে চলে আল্লাহ বলেন আল্লাহ বলেন এরা সফল সুতরাং সফল যারা তাদের গুণ বলেছে আল্লাহর আনুগত্য করতে হবে রসুলের আনুগত্য করতে হবে এবং সর্বদা তাকে অবলম্বন করতে হবে আল্লাহকে ভয় করে চলতে হবে এইখানেও আল্লাহ আল্লাহ রসানুগতির কথা বলা হয়েছে এরকমভাবে সে বলেছেন সুরে আকসাবের ছত্রিশ নম্বর আয়াত যেখানে মধ্যে আল্লাহ বলেন আল্লাহ বলছেন যে কোনো মমিন পুরুষ এবং মহিলার জন্য এই অধিকার নেই যখন আল্লাহ আপনি তার কোনো ফ্যাস করে দেবে যে সে করলে মানব না যেমন অনেক আমাদের মধ্যে বলা থাকে না আমাদের দাওয়াত দিলে বলে আমার ইচ্ছা আমি পড়লে পড়ব না আপনার এত চেছামেসির মানে কি না আপনি মমিন যখন দাবি করেছেন তখন এই অধিকার শেষ আপনার স্বাধীনতা শেষ বরং আপনি মমিন হওয়ার কারণে আল্লা আল্লাহর অধীন হয়ে গেছেন আল্লাহর গোলাম হয়ে গেছেন আল্লাহর গোলামে স্বীকার করে নিয়েছেন সুতরাং অন্যটার আর কোনো সুযোগ নেই আল্লাহ বলেন এবং মানয় অসিল্লাহ ও রাসূলকে فقد ظل ضلال مبین আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহর রাসূলের বিরুদ্ধে আচরণ করবে হ্যাঁ فقد ضل ضلال مبین ضل بشت অবশ্যই সুস্পষ্ট পথভ্রষ্ট এতে কোনো সন্দেহ নাই এবং শেখ ইবনে উসাইমীন আরেকটি সূরা নিসার 65 নম্বর আয়াত তিনি শোনাচ্ছেন তিনি হেরাসুল আপনার প্রতিপালকের কসম খেয়ে বলছি। যে তারা কখনো মুভমেন্ট হতে পারে না যতক্ষণ পর্যন্ত আপনাকে তাদের দ্বন্দ্বপূর্ণ বিষয়ে ফায়সলাকারী না মানবে যে যেকোনো বিষয়ে হুম আপনার দ্বন্দ্ব হলে সেখানে রসুলকে ফয়সলাকারী মানতেই হবে নাহলে ইমানদার বলে দাবি করা যাবে না এবং শুধু এখানেই খান্ত না আল্লাহ ওফিম ফুসিম হার জাম্মা হদাই ইে এবং দ্বিতীয় পর্যায়ে আপনার ফয়সলার ব্যাপারে তাদের কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকতে পারবে না ওইসল্লিমসলিমা এবং তারা মাথা পেতে আপনার কোথাকে নিতে হবে তাইলে তারা মোমিন হতে পারে এই ঘটনার এই আয়াতের আপনার শাহনে নজুল বা এটার আপনার পটভূমি অনেকে জানেন যে এক ইহুদি এক মুনাফিক সাহেবের সাথে দ্বন্দ্ব করে দ্বন্দ্ব করার পর তখন বিচারের শরণাপন্ন হতে চাচ্ছে ইহুদি বলে আমি তোমাদের রসুলের কাছে যাব। এটার ফয়সলা চাইব কারণ সে নিশ্চিত যে আমি সত্যের উপর আসি আর রসুল তো ফয়সলা আমার পক্ষেই করবেন আর মুনাফেক তো জানে যে আমি ভুলের উপর আসি সে বলে যে না তোমাদের নেতার কাছে যাবো ইহুদিদের যিনি ধর্মগুরু তার কাছে যাবো না সে বলে যে না ধরে শেষ পর্যন্ত ইহুদি নিয়ে গেলো রসুলের কাছে রসুলের কাছে যাওয়ার পর রসুল ইহুদির পক্ষে ফাইসলা করে দিলেন কারণ সে সত্যের উপর আসে তখন মুনাফিক বলে আমি মানবো তখন না কথা বলার কারণে তাইলে মানবে কাকে চলে যাই অবকর বললেন যাওয়ার পরে যে রসুলের কাছে না তখন আবর পক্ষে তিনি বললেন যে ঠিক আছে আমার নতুন কথা নেই রসুল যা বলছে সেটাই তারপরে দুর্ভাগ্যক্রমে মুনাফে চলে না মানার কারণে হ্যাঁ বলছে কার কাছে যাবে তুমি তখন বললে মরার কাছে দুর্ভাগ্যবাস এখন মানে মরার টাইম এসে সে বলার পরে উমরের কাছে গেলেন উমরের কাছে তারা এ তো মানতে চায় না তখন হজরত উমর বললেন ঠিক আছে আমার ফয়সলা চাও তখন তিনি বললেন একটু অপেক্ষা করা আমি ঘর থেকে আসছি ঘর থেকে তলোয়ার নিয়ে আসে মুনাফিকের গদা কেটে ফেললেন মেরে ফেললেন মানে তার মুসে এই দুরাচারের কারণে তখন উমরের ব্যাপারে কথা চাউর হয়ে যায় হুম যে উমর মুসলমানকে হত্যা করেছে তখন উনি খুব লজ্জিত হলেন এবং খুব কণ্ঠাস হয়ে গেলেন তখন আল্লাহ ওনার সাপোর্টে এই পুরানো আয়াত নাজিল করেন যে হেরসুল আপনার প্রতিপালকের কসম খেয়ে বলছি এরা কখনো মোমিন হতে পারে না যারা আপনার ফায়সালাম মানবে না সে মুমিন না হ্যাঁ এটা নিশ্চিত আল্লাহ সাব্যস্ত করলেন যাই হোক শেখ মুহাম্মদ বিস্লিন রহিমউল্লাহ এই কয়েকটা আয়াত এক দুই তিন চার पांच आयतर माध्यम एक कथाई बुझाते चाचन जो मुमिने अभ्य हवा হ্যাঁ কী দরকার যখন দ্বন্দ্বপূর্ণ মশালা আসে তার সামনে তার অভ্যাস হতে হবে যে দ্বন্দ্বপূর্ণ মশালার ক্ষেত্রে কোরআনের দিকে ফিরে যাবে রসুরের সুন্নতের দিকে ফিরে যাবে এবং কোরআন শূন্যকে মেনে নিবে সেখানে তার কোনো আপনার ইচ্ছা থাকবে না যে আমার স্বাধীন আমি মানবো না মানবো এরকম কোনো কিছু থাকবে না শেষ পর্যন্ত সে কি করবে এবং সেটাকে ভালোভাবে মেনে নিবে হুম এবং সেখানে কোনো তার দ্বিধা দ্বন্দ্ব থাকতে পারবে না এবং সেখানে তার মাথা পেতে মেনে নিতে হবে হ্যাঁ কোনো মানে সে কথা বলতে পারবে जख व्यापार যে পুরান হাদিসকে মেনে নিতে হবে আল্লাহ বলছেন যেই ব্যক্তির রসুল আল্লা রসুলের বিরুদ্ধে আচরণ করবে সত্য তার কাছে পরিস্ফুট হওয়ার পরও এবং সে মমিনদের পথের ছাড়া অন্য পথ অবলম্বন করবে আল্লাহ বলেন যে পথ সে অবলম্বন করেছে সেই দিকে আমি তাকে মরিয়ে দিব এবং তাকে জাহার নামে নিক্ষেপ করব এবং তার পরিণতি খুবই খারাপ হবে জাহার নাম যদি কারোর পরিণতি হয় তার পরিণতি ভালো হয় না সুতরাং যদি কেউ ওই আসল রাস্তা যেটা দ্বন্দ্বপূর্ণ বিষয়ে কোরআন দিয়ে রাস্তা সেটা না মানলে আল্লাহ রসুলের এবং সাবাই রামের পথের বিরুদ্ধাচরণ হবে এবং শেষ পর্যন্ত তাকে জাহান্নামে যেতে হবে এর কোনো গতি নেই এখন আমরা আসল কথায় আসি শেখ করেছে তার উত্তরে আসতেছেন কারণ এই বিষয়ে আচরণ কি হবে সেটা বলে রাখলেন এখন হচ্ছে আসল যে আল্লাহ সব কিছুর উপরে এই ব্যাপারে সালফা সাহলিনের মত কি সেটা ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন যে কোন ব্যক্তি যদি এই মশালা আল্লাহর উপরে অবস্থানের মশালা নিয়ে যদি গবেষণা করে যে আল্লাহ তার সত্তা নিয়ে তার সৃষ্টির উপরে রয়েছেন এই মশালা নিয়ে से कुरानूनार दिखे फिर जाए का सुन्ना परिष्कार सार्विक भावे आल्ला जरूर तरह सत्ता नहीं तर सृष्टिर अवस्थान कर कई प्रमाणित এবং তিনি অনেকটা ধরন বলেছেন এক নম্বর তিনি বলেছেন যে প্রকাশ্যভাবে আছে যে আল্লাহ আকাশে রয়েছেন এটা প্রকাশ্যের যেমন আল্লাহ হাজির বলেন আল্লাহ হাজির বলতেছেন তোমাদের তোমরা কি নিরাপদ নিজকে যে আকাশে যিনি অবস্থান করছেন তার থেকে তোমরা নিরাপদ যে তিনি তোমাদের উপর পাথর নিক্ষেপ করবেন না হ্যাঁ অবশ্যই করবেন নিরাপদ ভাবা যাবে না উল্টে চললে বিপদ আসতেই পারে আল্লাহবালান ফাস্তা আলমোনাকে এই ফেনাদির তোমরা অসলি জানবে যে এই বিধি প্রদর্শনের মানে কি হম পরে তিনি বলছেন এরকম ভাবে রসুল আকরমসা ইসলাম যখন রোগাক্রান্ত ব্যক্তিকে ঝাড়ফুঁক করতেন তখন তিনি বলতেন রব্যন ফিসসামা যে তিনি রব্যন আল্লাহ আল্লাদি ফিসামা যা আমাদের প্রতিপা আলক আল্লাহ যিনি আকাশে রয়েছেন হ্যাঁ أجدت أبو داود الحديث أبو أرقتي الحديث بلسا جاء والذي نفسي ما من رجل يدعو امرأته إلى فراشها فتقبى عليه إلا كان الذي في السماء ساخة علي عليها حتى يرضى عنها مسلم شريب الحديث রসুল বলছেন যে সেই সত্যার কসম খেয়ে বলছি যার হাতে আমার জীবন যে কোনো পুরুষ যদি তার স্ত্রীকে তার বিছানায় ডাকে সহবাসের জন্য যদি সে আসতে না চায় তাহলে যিনি আকাশে রয়েছেন এখানে আকাশে কে আছেন আল্লাহ যে যিনি আকাশে রয়েছেন তিনি সেই মহিলার উপর রাগান হবেন সুতরাং তাকে অবশ্যই হ্যাঁ খুশি করার চেষ্টা করতে হবে যতক্ষণ পর্যন্ত স্বামীকে খুশি না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার উপর রাগান হবে আকাশে আসেন এখন উপরে যে আসেন সেটাও কোরআন হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ সুরাহ আনহামের আঠারো নম্বর আয়াতের মধ্যে বলেন যে তিনি হচ্ছেন পরাক্রমশালী তিনি তার। সৃষ্টি তার বান্দাদের উপরে অবস্থান করছেন এবং আয়তের মধ্যে আল্লাহ যখন তার সৃষ্টিকে সৃষ্টি করে শেষ করেছেন তখন তিনি তাঁর কাছে আর উপরে লিখে যে রাগের সামনে চলে যায় অগ্রসর হয় রাগকে ডেঙ্গিয়ে যায় সুতরাং এইখানে বলছেন আল্লাহর আর উপর লিখে রেখেছেন তাইলে আল্লাহ কোথায় আর সের উপরে সেটা বুঝা যায় তাইলে উপরে অবস্থানের ব্যাপারটা এই যত ন্যাকল আছে সেটাও পরিষ্কার ভাবে আল্লাহ বলেছেন এবং উপর থেকে যে নিচে আল্লাহর বিধান চলে আসে সেটাও আপনার আয়াতের দ্বারা প্রমাণিত আর উপরের দিকে যাওয়া এটা প্রমাণ করে যে আল্লাহ উপরে আসেন উপর থেকে নামা মানে সেটিকে আরো উঠিয়ে দেয় হম এরকম ভাবে সুরে মা আর নম্বর আয়তা আল্লাহ বলেন তারুজুলা ইকেত যে ফেরিস তারা মানে রুহুসানি তা উঠে যায় তাইলে তিনি যে উপরে আসেন সেটা এখান থেকে বোঝা যায় সুরে সাজার পাঁচ নম্বর আয় আল্লাহ বলেন যে তিনি আকাশ থেকে সবকিছু নিয়ন্ত্রণ করেন আকাশ থেকে সবকিছুর হাকিমিন হামিদ আল্লাহ বলতেছেন এই কুরাণ এমন যে কোন বাতুলতা কোন বাতিল তার সামনে থেকে আসতে পারে না পিছন থেকে কোন বাতিল তাকে গ্রাস করতে পারে না এবং সেটা হচ্ছে তঞ্জিল নেমে আসেছে কার পক্ষ থেকে সেই প্রজ্ঞাময় প্রশংসিত আল্লাহর পক্ষ থেকে তাহলে নেমে আসার দ্বারা বোঝা যায় নেমে আসে উপর থেকে আর নিচের থেকে উপরে যায় উপরে যাওয়ার কথা তো বললাম একটু আগে নেমে আসা সেটা উপর থেকে নেমে আসে তাইলে আল্লাহ যে উপরে আসেন সেটা এখান থেকে প্রমাণিত যেকোন যদি আপনার আশ্রয় চায় তাহলে আশ্রয় দিবেন যেন সে আল্লাহর বাণী শুনতে পায় যদি কুরআন করিম আল্লাহর বাণী হয়ে থাকে এবং সেটা যদি আল্লাহর পক্ষ থেকে এসে থাকে তাইলে আল্লাহ উপরে সেটা প্রমাণিত হয়ে গেল এরকম ভাবে আরেকটা হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ রাসূল বলে নিয়ানজিলু রব্বুনা ইল আসমা আদ দুনিয়া hine yebqa thuluthul layl al akhir fequl man yaduni je amar protipaluk duniyar akashe neme ashen jokhon ratrer shesh titiang shobh hoye jay tokhon tini bolte thaken ki amake dakbe erokom bolte thaken hadith er moddhe toile allah je upor theke niye ashen uporer obosthan niche chole ashen এটাও কিন্তু বোখারি মুসলিমের হাদিস এরকম ভাবে আজের হাদিসের মধ্যে আছে রসুল আকরমস হ্যাঁ আপনি তাকে শিক্ষা দিলেন যে যখন ঘুমোতে যায় আপনার বিছানায় তখন কি বলবে সেই হাদিসের মধ্যে কিতাবে কিতাবাদি আনজলতা আমি সেই কিতাবের উপরে ইমান এনেছি যেটা আপনি নাজিল করেছেন নাজিলমণি উপর থেকে নাজিল করে নিচের দিকে নামানো অবতরণ হ্যাঁ করানো এবং নবী ই কেল্লা দিয়ার সালতা এবং যেই নবীকে আপনি পাঠিয়েছেন সুতরাং এইখান থেকেও আল্লাহ উপরে আসে প্রমাণ চতুর্থ নম্বর আরেকটা প্রমাণ ধরন সেটা হচ্ছে আল্লাহ যে উপরে আসেন এরকম গুণ কোরআন মজিদ রহমেদ আল্লাহ উল্লেখ করেছেন যেমন সুরে আল্লাহ রহম প্রথম আজকে কি বলছেন যে আপনি আপনার প্রতিপালক সমুন্নত যিনি সবার উপরে রয়েছেন সেই প্রতি পালকের পবিত্রতা বর্ণনা করুন তাইলে এখানে আল্লাহর নামের আল্লাহর বৈশিষ্ট্য আলা হিসেবে উল্লেখ করেছেন যেখানের মধ্যে উলু আছে উপরে থাকা আছে এরকমভাবে আপনার সুরে বাকার দুশো পঞ্চান্ন নম্বর আয়তির মধ্যে বলেন যে এই আকাশ এবং জমিনকে রক্ষণাবেক্ষণ করতে আল্লাহ ক্লান্ত হন না এবং তিনি আল আলী যিনি সবার উপরে হ্যাঁ তিনি মহান সুতরাং আমার প্রতিপালকের যিনি হচ্ছেন সবার উপরে ছয় নম্বর ধরন প্রমাণের চাল্লা যে উপরে আসেন সেটা হচ্ছে যে রসুল আকরুলের আকাশের দিকে ইশারা গড়েছেন যখন তিনি আরফার ময়দানে সাবেইক কে বিশাল জনসমুদ্রকে যখন সাক্ষী বানিয়েছেন হুম যখন তিনি তাদেরকে বলেছিলেন যে আমি কি আল্লাহ বল আমি কি আমার যে প্রচারের দায়িত্ব ছিল সেটাকে আমি পৌঁছিয়ে দিয়ে দিয়েছি তোমাদের কাছে তখন তারা বলছেন নাম যে পৌঁছে দিয়েছি তখন আল্লাহ রসুল কি বললেন আল্লাহাদ আল্লাহ আপনি সাক্ষী থাকুন এবং এই কথা বলে তিনি আকাশের দিঘাঙ্গুল উঁচা করেছেন আকাশের দিগ আঙ্গুল উঁচা করার দ্বারা কি বোঝা যায় যে আল্লাহকে সাক্ষী বানাতে গিয়ে উঁচা করার দ্বারা বোঝা যায় আল্লাহ আকাশে আসেন উপরে আসেন সেটা প্রমাণিত তাইলে এটা মুসলিম শরীফের হাদেশ কিন্তু তাইলে এইখানের মধ্যেও হ্যাঁ বোঝা যায় যে আল্লাহ আকাশে আসেন এবং তিনি তিনি আকাশের উপর আছেন। ছয় নম্বর ধরন হচ্ছে যে রসুল এক বাঁধিকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ কোথায় তখন সে বলেছে ফিসসামা আকাশে রয়েছেন তখন রসুল বলছেন কি এর থেকে যে প্রতিপাল তার যে মনিব তাকে বলছেন একে স্বাধীন করে দাও কারণ সে মুমিন। হাকলেমের হাদিস এটা কিন্তু হাদিস হাদিস এটাও আপনার আল্লাহ যে উপরে সেটা প্রমাণ করে এবং আইনে যে শব্দ প্রশ্ন যে কোথায় এটা মানে জাগা বোঝায় যে কোথায় আছেন হ্যাঁ সুতরাং যখন উত্তরে বলেছেন ফিরসামা তাইলে আল্লাহর অবস্থান উপরে এবং রসুল একদমসাম এটা সাপোর্ট দিয়েছেন যখন সে উত্তর দিয়েছে সাপোর্ট দিয়েছেন এবং এই সাপোর্টের প্রমাণ এবং তিনি বুঝতে চেয়েছেন এটাই এটাই আসলে এই উত্তরটাই ইমানদারের উত্তর তিনি বলেছেন কি এতে খাফাই না মোমেনা একে স্বাধীন করে দেওয়া কারণ এটা ইমান ঠিক আছে তাহলে বোঝা যায় একজন ব্যক্তি কখনো মোমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে বিশ্বাস না করবে যে আল্লাহ কাশে রয়েছেন এই কয়েক অনেকগুলো প্রমাণ দেওয়া হয়েছে এইখানে হ্যাঁ আপনার আল্লাহর কোরআন থেকে রসুলের সুন্নত থেকে প্রত্যেকটা প্রমাণ এটা প্রমাণ করে যে আল্লাহ সসত্তায় আল্লাহ তার সৃষ্টির উপরে রয়েছেন আর ভিন্ন ভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র আপনার দলিল দেওয়া এখানে সমান্য সময় তিনি বলেছেন সেগুলি হিসাব করে এত দলিল আছে যে আল্লাহ উপরের এটার কোনো হিসাব করা যাবে না এবং ইমাম জাহাবীর একটা আল আলু নামক কিতাবও আছে সেখানে মধ্যে তিনি সবগুলা প্রমাণ উল্লেখ করেছেন এবং সালফে সালিনরা তো একমতে এই ব্যাপারে যে এই যে কোরআন এবং হাদিস যেটা প্রমাণ করেছেন সে সবগুলো প্রমাণ করে যে আল্লাহ উপরে রয়েছেন এবং তিনি তাঁর স্বসত্ত্বায় তিনি তার সৃষ্টির উপরে যেমন আপনার সবাই এই সালফে সালিন সবাই একমতে এই ব্যাপারেও যে আল্লাহর যে উপরে থাকা এটা দুই ধরনের একটু হচ্ছে তার সশত্তায় উপরে থাকা আর হচ্ছে তার গুণাবলীর মধ্যে তিনি উপরে মানে তার গুণের মধ্যেও সবার উপরে তার গুণ সবার উপরে তিনি যদি তিনি জানেন তার জানা সবার উপরে তিনি দেখেন তার দেখাও সবার উপরে তাইলে তার উপরে থাকাটা দুইভাবে সশত্তাই উপরে গুণাবলীর মধ্যে উপরে দূরটা যেমন আল্লাহ বলেন সুরে রোমের মধ্যে সাতাশ নম্বর আয়ত বলেন মাথারুল আলহিস হাকিম যে তার সর্বোন্নত দৃষ্টান্ত আল্লাহর আকাশ এবং জমিনের মধ্যে তিনি পরাক্রম সারি তিনি প্রজ্ঞামায় এবং আল্লাহ সুরে আলাপের একশো আশি নম্বর আয়তের মধ্যে বলেন যে আল্লাহর অনেকগুলো সুন্দর নাম আছে সুতরাং তোমরা সেগুলো আল্লা ডাকবে এবং আল্লাহর সুতরাং না জেনে দৃষ্টান্ত ঠিক করতে যাবে কেন আল্লাহ আর বলেন সুরে বাহমন যে তোমরা আল্লাহর কখনো শরীর ঠিক করবে না অথচ তোমরা জানো যে তার শরীর কেউ হতে পারে না এই সমস্ত কিছু প্রমাণ করে কি আল্লাহ যে তার সৃষ্টির উপরে রয়েছেন তার সত্তায় তার গুনাগুলিতে তার কাজে সবদিকে আল্লাহ সবার উপরে এখন কথা হচ্ছে যে যে আল্লাহ যে আপনার তার সশত্তায় তিনি যে উপরে যেটা কোরআন এবং সালবে সালহিনের আপনার ঐক্যমতের দ্বারা প্রমাণিত সেটা আবার নিজের বুদ্ধি বিবেক এবং নিজের আপনার দ্বারা প্রমাণিত বুদ্ধি বিবেক কিভাবে সাপোর্ট করে যে আল্লাহ উপরে সেটা হচ্ছে যে আমরা এটা জানি যে উপরে থাকাটা এটা একটা গুণ নিচে থাকা গুণ নয় তাইলে আল্লাহ যখন আপনার কি আল্লাহর যখন সর্বোত্তম হ্যাঁ গুণাবলী যদি আল্লাহর জন্য হয়ে থাকে তাইলে এই উপরে থাকাটাও আল্লাহর জন্য সাব্যস্ত করতে হবে কারণ এটা তো ভালো গুণ কারণ নিচে থাকা তো ভালো গুণ হতে পারে না এটা হচ্ছে কথা দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের সজাত স্বভাবও কিন্তু প্রমাণ করে যে আল্লাহ যে উপরে আসেন হ্যাঁ কারণ প্রত্যেক ব্যক্তি যে দোয়া করতে যায় তাই সে এবাদত দোয়া এবাদত হো অথবা সে মানে কোনো কিছু চাক যেটাই হোক তার দৃষ্টি এবং তার মন মেজাজ কোথায় যায় তখন দোয়া করার সময় আকাশের দিকে এই কারণে আপনি দেখবেন অটোমেটিকলি যে কোনো একজন ব্যক্তি কি হাত উঁচিয়ে দেন আল্লাহর দিকে উচিয়ে দেন এটা প্রমাণ করে কি আমাদের সহজাত স্বভাবও প্রমাণ করে যে আল্লাহ উপরের দিকে রয়েছেন তখন কেউ নিচের দিকে দেন না এই কারণে হামাদানি একজন সে আবুল আলী আল জোয়াইনি হামাদানি এসে ভালো তিনি আল্লাহ জমাতের লোক তিনি আবুল মা আলী জুয়াইনির সাথে যখন করছিলেন লাস্টে দলে দিয়েছিলেন যে যারা আল্লাহকে এই সমস্ত যে আপনার সহজাত কি যা আল্লাহ করে রয়েছেন এই কারণে প্রত্যেকে এটা অনুভব করতে পারে এই কারণে আপনার এই হাদিসটা কিন্তু মুসলিম হাদিস এবং আরেকটা প্রমাণ যে একজন উঁচিয়ে বলতেছে আল্লাহর দিকে ইয়া আরব ইয়া আরব হে আমার প্রতিভা আলোক হে আমার প্রতিভা এরকম তাইলে এখানেও এ হাদিস দ্বারা উপরে প্রমাণ পাওয়া যায় এবং রসুল আকমস্লা ইসলাম সে যেটার সময় বলতেন কি সুানের আলা তাহলে সেটাও করে আল্লাহ করে হম এখন একটা কথা যে আল্লাহর সাথে কোনো ছয়টা দিকের কোনটার সাথে সম্পৃক্ত করা যাবে না এই যে একটা কথা প্রশ্নের মধ্যে ছিল এই কথা কি ঠিক হুম। ठीक ना बिल्कुल करते जाये दिक्कत आल्ला के मुक्त करते चाहिए आल्ला कथा ऋतु विपरीत हो जाएगा कारण छिक की, की? छा दिक्स ऊपर नीच डने वामे पीछे सामने तैयले आल्ला तो निजे कथार द्वारा बुझाते चेसन तीन তাইলে আল্লাহর কথার বিপরীত হয়ে যাবে আল্লাহ যদি কোন দিকে না থাকে তাহলে এটা নাই এটাই বোঝায় আপনি শুধু মনে করতে পারবেন কিন্তু বাস্তবে সেটা আপনি দেখাতে পারবেন না এখন আরেকটা কথা বলে শেষ করছি সেটা হচ্ছে তিনি বলেন যে তারা বলছিলেন যে আল্লাহ মানুষের অন্তরে আছে। বল যে এই কথারও কোনো দলিল নেই না কোরআনে দলিল আসে না হাদিসে দলিল আসে না কোনো সালন সালেনদের কথায় দরিল আছে বরং এটা যদি ব্যাপক আকারে বোঝানো হয় তাইলে এটা বাতিল কথা হ্যাঁ যদি মনে করা হয় যে আল্লাহ মানুষের অন্তরে হ্যাঁ যদি ব্যাপকভাবে ধরেন অন্তরের মধ্যে ঢুকে আসে মানে এটার মধ্যে সরাসরি ঢুকে গেছেন তাইলে এটা একবারে নিশ্চিত বাতিল কারণ আল্লাহ এটা করতে পারেন না হম এটা বরং আল্লাহ এই নিচু মানের কাজ করবেন কেন আর তিনি বলছেন যদি বলা হয় যে আল্লাহর শরণ মানুষের অন্তরে আছে। তাইলে আপনি এই শব্দে বলবেন কেন তিনি বলছেন বরং বলতে হবে যে আল্লাহর স্মরণ মানুষের অন্তরে আছে আল্লাহ মানুষের অন্তরে আছে এটা বলতে যাবেন কেন এটা হতে পারে না সুতরাং আমরা বলবো যে এটাই হচ্ছে সত্যিকার ধারণা যে একজন মোমিন ব্যক্তি শেষ সব সময় খেয়াল লাগবে। যে আল্লাহ উপরে আসেন এবং একজন ব্যক্তি মনে করবেন যে কখনো কুরআ যে বাণী সেটার বিপরীতে সে যেন না যায় এটাই হচ্ছে যারা তাদের নীতি এবং তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন বলেছেন যারা মুহাজির আনসারদের মধ্যে যারা আগের এবং যারা তাদের পরে এসেছে নিষ্ঠার সাথে তাদের অনুসরণ করবে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হবেন তারাও আল্লাহর উপর সন্তুষ্ট হবে তাদের জন্য জান্নাত আল্লাহ তৈরি রাখবেন যেটা দিয়ে অনেকগুলো আপনার নদী প্রবাহিত হবে যেখানে তারা চিরকাল থাকবে এটাই সর্বোচ্চ সফলতা তাইলে আমরা যে মহাজের আনসারদের তৈরি যদি চলি তাইলে আমাদের সফলতা ইনশাল্লাহ আসবে জান্নাত আমরা পাবো এই বলে এখানের জন্য শেষ করছি বসল্লাহমদি